তারা দেশের লাল লাগে এ করে ফোন করে গাড়ি আনিয়ে সেই যে ওরা চলে গেল সেই থেকে তাড়া গাড়ি আর ঘোড়া গাড়ি এনেই ওই মোটর গাড়ি সব এরা ছিল চলে গেল এদের বালুবাজতাম বাঁচিয়েছিলাম এই জন্যে বিশেষ করে তারা হিন্দুও নয় তারা মুসলমানও তারা সব থিয়েটার দিত থিয়েটারের তারা তাদের আমরা থিয়েটারের লোক করেছিলাম সেই জন্যই ওদের বাঁচিয়েছিলাম এবং ওরা চলে গেলে খুব দুঃখ এই কোচম্যান সয়েশ বাচ্চা তখন দিন আরও অনেক ছিল এই থেকে তো মেয়েরা সব তো পুলিশ এসে অনেক সময় ধরে নিয়ে যেত বাচ্চা বাচ্চা মেয়েদের ওই থিয়েটারে ওখানেই থাকতো রাত্রিরে খাওয়া দাওয়া ব্যবস্থা করে দিয়ে যেত ওইখানে থাকত যার জন্য পুলিশের হাতে না করে তা এই সব বাচ্চারা তারপরে যখন ওদিকের গোলমাল মিতলো তারপরে হয়তো বাড়িতে যেত দেখুন যেহেতু রাস্তায় জল হয়েছে এক একজনকে এক এক নাম আয় পাগলি আয় ককি আয় অমুক এরকম করে ফাঁজা গোলা করে মেয়েদের ঘরের মধ্যে পৌঁছে দিচ্ছে এই মুখোমান কোচ ম্যাম শহীদেরা মানে আগে থেকে নিজেদের বাড়ির মেয়ের মতো এইরকম ভাবে এদের সঙ্গে আমার সময়ে নতুন বেশিরভাগ নিয়ে কাজ করেছি তখন এখন তারা সেরকম লাইনে নেই কাজই তাদের এখন সবাই চিনলেন তারা সুন্দরীকে দেখেছি কুসুম কুমারীকে আমার বইয়ে অভিনয় করেছেন এদের দেখেছি তারপরে এ কুসুম ব্যাপারে একটা আছে সব ছিলেন সেই মিলাসী তাই তো অমরনাথ দত্তের মতো অত বড় সাপ্তান থিয়েটার গোলাপ জলে চান করতেন কুসুম কুমারীও সেই ছিলেন সেই কুমারীকে ওই যখন রাস্তা দিয়ে যায় ওদের গাড়ি রাস্তা কাঁপিয়ে যাচ্ছে সব উপরে সব জানলা করে গেছে কুসুম কুমারী যাচ্ছে কুসুম কুমারী যাচ্ছে সেই কুমারীকে একদিন আমি স্টার ওপরের ঘরে বসে আছি একটি মহিলা আমার সঙ্গে দেখা করলেন বাবা আমি মহেন্দ্র গুপ্তম সাইকেল চাই আমি বলুন আমি উঠে বাবা আমার সব আমার নাম টাম এখানে সকলের কাছে এত বড় ডাকসাই এই অবস্থা এখন তো তবে অভিনয়টা যুগের সঙ্গে পাল্টে যায় এবং পাল্টে দিলে তবেই বাঁচা যায় না পালটালে কিন্তু কোনো বড় আর্টিস্টই বাঁচে না আপনি পাল্টেছেন আমি ইচ্ছে করে পাল্টাই কিন্তু সবাই বলে যে পাল্টেছি সেটা আমি এক জিনিসে দেখেছি আমার কাছে একটা পুরোনো রেকর্ড আছে মেগাফোন কোম্পানির আমি যে নাটকে প্রথম নাবি সব্য হতে বড় সেই রেকর্ড হয়েছিল সেই রোলে আমার খুব নাম হয়েছে এখন সে অভিনয় শুনে আমার হাসিটা আমার যারা বন্ধু বান্ধব বা যারা সুপার্থী তারা বলে যে আপনার অসম্ভব পরিবর্তন কিন্তু এটা করে কিন্তু এটা দরকার এই জন্যেই আমি একদিন অত্যন্ত দুঃখের সঙ্গে ব্যাপারটা শিশির ভাদি মশাই আদমগির আমি বহুবার দেখেছি নানান রকম কম্বিনেশনে একদিন কম্বিনেশন হলো রাজসিংহ কুঞ্জলাল চক্রবর্তী কুঁদিগুড়ি কুসুম পাবলিক ওদের তারা দিতে করতে জল এসে যে এত নাম করে এই হাল এরা কেন নাম না খাপ খাচ্ছে না একেবারে সে গলা খাবার বই এ দেবীরেক অন্য লোক অংশ করছিল তো সুশীলা সুন্দরী যে দেবকি করিয়েছিলাম একদিন সুশীলা সুন্দরী সিনিয়াল দেখলাম কিরকম একটা থেকে ইয়ে হচ্ছে নিল কাজেই ওরা যদি ঠিক যুগের মত করে পাল্টে তাহলে বেশি আর অনেক কিছু আছে তবে দেখি আবার যদি সুবিধা হয় একদিন আবার আপনার কাছে হয়তো আমরা যাবো কিংবা আপনাকে কষ্ট দেবো এখানে আপনাকে আপনি এনেন আমাদের সবারই নমস্কার আর সংস্থানের তরফ থেকে একটু খুব ছোট্ট সামান্য আপনাকে অভ্যাব আমাদের ভালোবাসা আমাদের শীতের শেষ দিকে ভীষণ ভিড় হয়েছিল প্ল্যাটফর্মে হঠাৎ আমি জামশেদুর যাচ্ছিলাম সে ভিড়ের মধ্যে হঠাৎ গাড়ি ছুটে দেখি আমার চাদরটি হয়েছিল অনেকদিন আগে সঙ্গে সহজের সঙ্গে কথা হচ্ছিলো শাহজাহানের না। সেটা তো করাবো সেটা তো আপনার হাতে দেব আমি তো এত দিন ধরে বলে আসছি আপনি হয় তাকে এখানে আনুন মানে ওকে তো পেলাম আমরা তো আপনি ওকে আনুন কিংবা একদিন টাইম ফিক্স করুন আমরা সবাই ওর বাড়িতে চলে যাব আরকি মানে আমরা যেতে পারি মহেন্দ্রবাবুকে তারপর অনুরোধ করব। যদি সেটা সম্ভব সেটা তো আপনি একদম টোটালি আপনার হাতে